আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ নাহমদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা হম্মদোলো Ya yuhallade naama nuta qulla ha haqa tuqaati wala tamuunna illa baangtum muslimoon ya ayyuhan sutta qu rabba ku mulla de xata kum সঅল বিহীর্ ুহ্লদীনা মনুকুবুল হাম্মদ আলি মোহাম্মদ কমাসীমাল আলি ইবরাহী ইমি জারিক মোহাম্মদ অলি মোহাম্মদ ইবরাহিমি ইবরাহ ইন্নক হম কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে চোদ্দ শত আটত্রিশ হিজড়ি সনের চব্বিশে জুলকাদা তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খোদবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিস সাল্লাহু আলাইসাল্লাম থেকে আল্লাহ রব্বুল আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই রব্বুল্লা আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ান কারাম আজকে জুলকাদা মাসের শেষ খোব্বা এর পরেই যেই মাসটি আসতেছে সেই মাসের নাম হল জুল হিজা হজের মাস জুল মানে হজের মাস তো এরপরেই আসতেছে জুল হিজ্জা এই জুল মাসের এক থেকে পনেরো তারিখ अर्थात जुल हज्जा मासेक पंद्रह दिन खूब फजिलतमय बरकतमय दिन यू नामकरण से हादीसे दिनगुल नाम नामकरण पंद्रहटी दिन एम दिन जी पंद्र दिन भरे इसलमर जतगुलू अबाद आ সবগুলো আবাদত একসাথে এই পনেরো দিনের মধ্যে পাওয়া যাবে সোহার আলো এই জন্য এই পনেরো দিনের মর্যাদা এই পনেরো দিনের গুরুত্ব এই পনেরো দিনের ফজিলত বছরের বিভিন্ন সময় থেকে ভিন্নতর আজকের ক্ষুদায় আমরা আলোচনা করব প্রথম দশ দিন জুল প্রথম দশ দিনকে বলা হয় আয়ামুল আশার প্রথম দশ দিন এটা হাদিসের বাসায় এই দশ দিনের নাম হলো আয়ামুল আশার এই আয়াম আসারের ফজিলত এবং আয়াম আসারের মধ্যে আমাদের করণীয় কি এ সম্পর্কে আজকে খোদ্ আলোচনা করব ইনশাআল্লা এক থেকে দশ এই দশ দিনকে নবী সাল্লিশালাম একসাথে নামকরণ করেছেন আয়ামুল আসার नाम आसे। की जी आठ तारीख की जिज्ञासा कर आठ तारीख के नाम नामकरण योमु आठ तारीख नाम हलो ये फानी फान करानो এই দিনের সাথে ওটের পানি ফান করানোর সম্পর্ক এই দিনের ওটের পানি ফান করানোর সম্পর্ক হলো জন্য প্রস্তুতি নিয়ে বের হবে ওই দিন সকালবেলা আদায় করে আদায় করে। মিনার উদ্দেশ্যে রওনা দিবে তো এই জন্য এই দিনের নাম হল ইয়ার বিয়া নয় তারিখের নাম হইল ইয়মে আরাফা দশ তারিখের নাম হল ইয়মুল নাহার এটাকে ইয়মনাহারও নামকরণ করা হয়েছে ইয়মুল উদহা ইয়মুল উদ্হইয়াও বলা হয় ইয়মুল আধহাও বলা হয় আবার ইয়মুল নাহারও বলা হয় দশ তারিখের কয়টা নাম আবার ইয়মুল হাজ্জিল আকবারও বলা হয় একদিনের কয়টা নাম দেখেন দশ তারিখের ইমুল আধহা ইয়মুল উদহা ইয়মুল নাহার ইয়ৌমুল হাজ্জিল আকবার। চারটা নাম এবং এই দশ তারিখটা বছরের তিনশত চুয়ান্ন দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন সুহান কারণ এই দিনের মধ্যে ইসলামের যতগুলো আবাদত আছে সব দশ তারিখের মধ্যে আছে দশ তারিখে হজের গুরুত্বপূর্ণ পাঁচটা কাজ করা হয় একটা হলো সকালবেলা মুজতালিফা থেকে এসে জামারা পাথর নিক্ষেপ করা তারপরে কোরবানি করা হাদি হাদি জবাই করা তারপরে মাথা মুন্ডন করা তারপরে ফরজ তাওয়াফ তাওয়াফ ইফাদা করা তারপরে সাইবাইনা সফাওয়াল মারো সাফা মারোয়া সাই করা হজ্জেবায়তলার গুরুত্বপূর্ণ ফরজ এবং ওয়াজিম একদিনে এই দশ তারিখে করা হয় এর পাশাপাশি সারা বিশ্বের মুসলিম কোরবানি করেন এই দিনে সলাতল আধা আদায় করেন এজন্য এই দিনকে বলা হয় सारा बच्चर मध्य श्रेष्ठ तम दिन सुभान अल्लाह इगारो बारो तेर ये एक नाम आन दिन के बला है जीताश्रिक एग्ला मस्जिदे आलोचना करते कुटे करते आज के एगारो बचर आलोचना करारो बारो ये नाम हलो अयताश्रिक তারপরে ১৩ চোদ্দ পনেরো এই তিন দিনের নামে তাহলে কতগুলা এবার দেখে আবার পরীক্ষা নি আবার হলো এতক্ষণ যেগুলো বর্ণনা করছি এগুলার পরীক্ষা আচ্ছা নাহার কয় তারিখ বলেন তো দেখে মার্শাল পেরে গেছে আচ্ছা হাজেল আকবর দ আচ্ছা আবার বলেনা দশ তারিখ নাহার আরাফা অনেকে দশ তারিখ বলছে মে আরাফা হইল নয় তারিখ মাসা আল্লাহ অনেকে দশে দশ পাইছেন আবার কেউ দশে আট কেউ সাত এরকম পাইছেন আলহামদুলিল্লাহ সবাই পাশ মোটামুটি সবাই এই দিনগুলোর নাম মনে রাখবেন এই দিনগুলো সবগুলোই ফজিলতময় এবং বরকতময় সোহান আল্লাহ তা আমরা পরবর্তী তিন খোঁত এই দিনগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করবো আজকে এবং পরবর্তী দুই খোঁত এই দিনগুলোর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ সুন্না এবাদত আছে এই আবাদতগুলোর অনেক ফজিলত আছে কোরআন এবং সুননায় অনেক ফজিলত বর্ণিত হয়েছে এজন্য আমরা এই তিন খুদ্ায় এই বিষয় সংক্রান্ত আলোচনা করব ইনশাআল্লাহ আজকের খুদ্বায় শুধু এক থেকে দশ আয়াম আসার এই দশ দিনের ফজিলত প্রথমে আসি আমরা ফাতা ইলুল আয়ামিল আশার মিন জিল হিজা জিল হিজ্জার আয়ামুল আশারের প্রথম দশ দিনের ফজিলত তারপরে আলোচনা করব এই প্রথম দশ দিনের আমলের সহালে এরপর একটু আলোচনা করব আমরা দশ তারিখের একটি কার্যক্রম যেটাকে আমরা কোরবানি বলে থাকি হাদিসের যেটাকে বলা হয়। কিছু ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাল প্রথমে আসি ফাদাইলামিল আশার এই দশ দিনের ফজিলতরের এক থেকে তিন নম্বর আয়াত আল্লাহ সুবান করেন আশ ওয়াশাফলটা কিন্তু আলাদা একটা ছন্দে আল্লাপাক নাজিল করছে এসুরার ছন্দটাই ভিন্ন এসুড়া দেখবেন একেবারে প্রত্যেকটার ছন্দ ভিন্ন রকম একটা ছন্দ ওয়াল ফাজিনশ যেরকম আশ শব্দটা ওইরকম তারপর দেখবেন ওয়াশাফেথ এটাও কিন্তু ফাজরের মতো ওয়াশাফে ওয়াল ওয়াত আল্লাপায় কোন প্রকারের ব্যাকরণের নিয়ম নীতি ছাড়া ইয়াটা বাদ দিয়ে দিছে আল্লাহর জন্য কি ব্যাকরণ মানা বাধ্যতামূলক আল্লাহ জন্য ব্যাকরণ মানা बात मूल दी ना कुरान सौंदर कुरानी जरूरी करें नाईटा सुन्नत खिलाई ओटा के सुन्नत होना যেমন ইল্লাহ অনেকে এখন ব্যাকরণের দলিল দিয়ে আমরা শুনি যে ব্যাকরণের দলিল আরবি ব্যাকরণে নাকি এটা সহি তো ভালো কথা এটা আরবি ব্যাকরণে যদি সব সহিও হয় কিন্তু আরবি ব্যাকরণ দিয়ে ইসলাম নাবে ইসলাম হল নবী সাল্লাহ সালাম করেছেন কিনা এই জন্য দেখতে হবে যে নবী সাল্লাহ সাল্লাম ইল্লাহ ইল্লাহ করছেন কিনা যদি নবী সাল্লাহ সালাম করেন ব্যাকরণ ঠিক না থাকলেও আমরা করব। আর যদি সব ব্যাকরণ ঠিক আছে কিন্তু নবী সালাম করেন তাহলে সেটা করা যাবে ইসলামের এই ইসলাম। এজন্য এখানে আমরা যে কথাটা বলতেছি আল্লাহ সুবাহ এই সৌরা আলফাজের এক থেকে তিন এই তিনটি আয়াতে আল্লাপাক এই দশ দিনের আইয়ামল আশারের গুরুত্ব বুঝাতে গিয়ে কতগুলা পসম করছেন কসম করতে গিয়ে আল্লাফাক বলেন ওয়াল ফাজ ফজরের ফসম ফজরের কসম ফজরের শপথ এই ফজর কোন ফজর এই ফজরের ব্যাপারে আবদুল্লাবিনা আব্বাস রাতি আল্লাহ তাল হুমা তারপরে ইকরামা রাহেমাহুল্লাহ দহাক রাহেমাহুল্লাহ তারপরে মুজাহিদ রাহেমাহুল্লাহ ওনারা সকলেই বলেন এখানে যে ওয়াল ফাজ। আচ্ছা তো দশ তারিখের ফজরটা এত ফজিলত কেন কয়েকটা কারণে একটা হলো আল্লাহ আলী আল আশার এটা হলো দশ রাত্রির শেষ রাত্রি দশ রাত শেষ তাহলে শেষ ফজরটা এই জন্য এসে বেশি গুরুত্বপূর্ণ আরেকটা হইল হজের মাস আশরুল হাজ আশরুল হজ বুঝেন আশরুল হজ মাস বুঝেন কিনা হজার মাস কয়টা আসরে হারাম আর আসরে হজ বেশ কম আছে দুইটা মনে করবেন না প্রথম দশ দিন দশ তারিখ পর্যন্ত দুই মাস দশ দিন এটাকে বলা হয় আসরুল হজ এই দুই মাস দশ দিনের ভিতরে কেউ যদি হজের নিয়তে গত থেকে বের হয় সেটা হজ এর আগে বের হইলেও সেটা হজ হবে না এর পরে বের হইলেও হজ হবে না বুঝতে এজন্য বের হইতে হবে সব হির্জা জুলহিজ্জা, হিজার দশ এর আগে কিন্তু যারা জাহাজে হজ করতেন পানির জাহাজে তারা কিন্তু ঈদের নামাজ ঈদ উল ফিতরের নামাজ পড়ে সওয়ালে রওানা দিয়ে দিতেন সওওয়াল মাসে যদি কেউ হজর উদ্দেশ্যে যায় সেটা হজ হবে কিন্তু রমজানে কেউ যদি রমানা দিয়ে দেয় যে রমজানে হজর উদ্দেশ্যে বের হয়ে যায় সেটা হজ হবে না এই হজর হজের মাসায় হজ করতে হবে এজন্য এই সওওয়াল জুল কাদা এখন বর্তমানে আপনার যোগাযোগ ব্যবস্থা সুবিধা হওয়ার কারণে এখন আর সাওয়ালে যায় না এখন সৌদি সরকার নিয়ম করছেন ফহেলা জুলকাদা থেকে সারা বিশ্ব থেকে হজ ফ্লাইট শুরু হয় জুল কাদা থেকে কিন্তু সওওয়ালেও যদি যায় এবং সওয়ালে ওমরা করে হজর জন্য বসে থাকে তে এটা তার জন্য হজতামাত্ম হবে যদি সওয়ালে ওমরা করে আর হজ পর্যন্ত অপেক্ষা করে এটা হজতামাত্ম তাহলে এই হজের মাসের শেষ দিন হলো দশ তারিখ জুল হিজার দশ তারিখ দশ তারিখেও যদি কেউ হজের মানে নিয়ত করে এটাও হজের মাস হজের কার্যক্রম ওই দিন সমাপ্ত হয় মূল হজের কাজগুলো তাহলে হজের মাসের শেষ ফজর আসরে হজের শেষ ফজর দশ রাত্রির শেষ ফজর এই জন্য এই ফজরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাপাক এই ফজরের কসম করছেন ওয়াল ফাজরের কসম কোন রাত্রি আবিনী আব্বাস রাজি আল্লাহমা মুজাহিদ রাহেমা ওনারা সকলেই বলেন যে আসার হলো আল মুরাদুবিহা আসারিজা জুল হিজার দশ রাত্রি সুবহান এক থেকে দশ এই দশ রাত্রি জুল এটাই আল্লাহ বলছেন আব্দুল আব্বাস রাজিমা ব্যাখ্যা করেন আন্নাল ভিতির হল ইয়ফা কারণ এটা নয় তারিখ বেজ দিন আর জোর হইল সেটা দশ তারিখ সুহান এখানে নয় তারিখ এবং দশ তারিখ দুইটার কসম করছেন ওয়া সাফে ওয়াল ওয়াত আবার কোন কোনো মুফাসরেন এখানে ব্যাখ্যা করছেন যে ভিত ওয়াল ভিত বলতে সলাতুল ভিতরের কসম সলাতুল ভিতির কে অনেকগুলো পদ্ধতিতে আদায় করা যায় গুরুত্বপূর্ণ এটার নাম হল সলাতির প্রথম দুই রকাত সাফ তৃতীয় রাখাত হলো ভিত আর যদি ডাইরেক্ট তিন রেখাত আদায় করা হয় কারণ রবি বলছেন যে তোমরা লু এক তাসুদে আর সলাতুল মাগরিব দুই তাসাহুদে তো কেউ যদি এক তাসাহা হুদে আদায় করেন সেটা সলাতুল ভিতির শুধু ভিতির এই জন্য ওই তিন রাকাত ভিতির হলে শেষ বৈঠকে তাওয়ার করা যাবে না আল্লাফাক এই জন্য কোনো কে উত্তম মনে করেন তাদের দলিল হইলো এটা ওয়াসফেয়াল ভিতির আল্লাহাক এখানে সাফে ওয়াল ভিত পোহান তাহলে আমরা এখানে এই দশ দিনের রাজিয়ামুল আসরের ফজিলত পালাম আল্লাহাক কসম করা মানে এই দিনগুলো রাতগুলো গুরুত্বপূর্ণ ফজিলতময় এই জন্যই আল্লাপাক কসম করছে এর দ্বারাই এর গুরুত্ব বুঝা যায় যে এটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ আল্লাহ সুবাহর কাছে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ আল্লাপাক সেই জিনিসগুলো দিয়ে কসম করেন তাহলে এই দশ দিন এই দশ রাত এটা খুবই ফজিলতময় বলেই আল্লাপাক এগুলো দিয়ে কসম করেছেন সুহান আল্লাহ নবী সাল্লিয়াল্লাম এর সাত করেন বলেন এই প্রথম দশ দিনের আমলে সালে থেকে অধিক প্রিয় কোনো আমল কাছে নাই সোহার আল্লাহ অর্থাৎ এই দশ দিনের আমলে সালে কে আল্লাহ সুবাহ এত বেশি মোহব্বত করেন এর থেকে অধিক মহব্বতের কোনো আমল আর দুনিয়াতে নাই সুহার আল্লাহ থেকে বেশি না অর্থাৎ আল্লাহ রাস্তা জেহাদ আমরা তো জানি জেহাদ পিসাবিল্লা সবচেয়ে বেশি ফজিলত আর আপনি বলতেছেন এই দশ দিনের আমল বেশি ফজিলত আল্লাহ রসালাম বলেন আল্লাহ সুবান বেশি প্রিয় তাহলে জেহাদ থেকে বেশি মর্যাদার বেশি ফজিলত হলেও এই দশ দিনের আমলে সালে তবে শুধু একটা ব্যক্তিকে আলাদা করেছেন আল্লাহ রাস্তায় জেহাদ করার জন্য ওই মাল নিয়ে আর কোনোদিন ঘরে ফিরে নাই ঘরে ফিরে নাই মানে जमी दस दिन सुबह प्रिय सुन मुदर एक बत्रीस हादी अब्दुल्लामर हुमणित আল্লাহ রবাহ আলমিনের কাছে বেশি প্রিয় বেশি মহব্বতের মিনাল আমলি এই দশ দিনের আমলে সলের বেশি মহান বেশি ফজিলত বেশি প্রিয় এইরকম কোনো কে শিখিয়ে দিচ্ছেন যে ওম্মত এই দশ দিন বেশি বেশি করে কি করবা তাহলিল তাহলিল মানে কি তাহলিল নাম শুনছেন এই দশ দিন বলছেন তোমরা তাহলিল করোয়াকবীর উচ্চারণ করো বেশি বেশি করে তাকবীর মানে কি আল্লাহ আকবর ওয়া তাহমিদ তাহমিদ মানে প্রশংসা করা আলহামদুলিল্লাহ তাসবিহ। আর তাহমিদ করো সুহান একটা পরিচয় দেন সাঈদ আরে আত্মীয়তার কথা বলেন না এমনি উনি কি সাহাবি না তাহাবি কার ছাত্র এটা বলেন তাহলে হবে প্রথম দশ দিন আসত এজাদা এজাদ দেখেন আমরা মনে করি যে এরা এত বড় আলেম সাহিদ এরা মনে হয় খালি এলেম অর্জন নিয়ে ব্যস্ত থাকতেন কিন্তু তারা যেমন এলেমের ক্ষেত্রে সেরা আমলের ক্ষেত্রেও সেরা সোহান আল্লাহ এই দশ দিন আসলে করতেন দ্বারা আমাদের সালফে সহলে হিনদের আমল প্রমাণিত হয় এই দশ দিনে এবার আসি আমরা আমালাইয়া মেলা আসার এই দশ দিনে আমরা কি কি আমলে সহলে করব। যেগুলো আমরা থেকে আমরা এই দিনে উলার সাথে বা জামাত আদায় করা আর এটা আদায় করা বেশি বেশি করে দশ দিন আর বড় মাধ্যম হল সলাত সলাতের মাধ্যমে বান্দা আল্লাহ যত কাছাকাছি যাইতে পারে অন্য কোন আমলের মাধ্যমে এত কাছাকাছি যাইতে পারে না সহিমের হাদিস আল্লাহ রসুলাম বলেন কারণ তুমি যতবার আল্লাহর জন্য সাজদা করবে ততবার তোমার একটি একটি দ্বারা যা একটা মর্যাদা উপরে উঠবে আর আল্লাহ রসুল বলেন এই গুণা মাফ হওয়ার এবং মর্যাদা বাড়ানোর বড় উপায় হলো বেশি বেশি করে বেকার আল্লাহর জন্য সাজা করা আল্লাহকে বাদ দিয়ে তাহলে প্রতিবে তাহলে এই দশ দিন বান্দার উচিত বেশি বেশি সাজদা করা আর বেশি বেশি সাজদা করা মানে নফল চলা করা। যত বেশি বেশি আমার গুলো সঠিক ভাবে আদায় করবে ওই বান্দা আমার তত বেশি মহব্বতের হয়ে যায়ু পরে আমার কোন নকল যখন আদায় শুরু করে দেয় বান্দা আল্লাহ নিজে ওই বান্দার সাথে মহব্বত গড়ে তোলে সোহার মানে ফরজের মাধ্যমে আপনি আল্লাহ সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছেন আপনি রিকোয়েস্ট পাঠাইতেছেন আর যখন নফল শুরু করছেন আল্লাহ পাঠায় দিচ্ছে সুহান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনার সাথে আল্লাহ এই জন্য একজন সুন্নতে মোয়াকা ছো আছে সেগুলো আদায় করবে তার পাশাপাশি অতিরিক্ত নওয়াফেল ছলাদ নফল ছলাদ বেশি বেশি করে আদায় করবে তাহলে এই দিনের এক নম্বর আমল আমরা পাইলাম কি বেশি বেশি সলাদ দু নম্বর আমল যেটা সেটি হলো করা এক থেকে নয় দশ তারিখে সিয়াম রাখা যাবে না দশ এগারো ১২ ১৩ এই চার দিন সিয়াম পালন করা যাবে না এই চার দিন বাদ দিয়ে এক থেকে নয় আর চোদ্দ পনেরো সাত দিন বাদ দিয়ে আর কয়দিন পনেরো থেকে চার গেলে কত অঙ্ক পারে না পনেরো থেকে পনেরো দিনের মধ্যে এগারো দিন সিএম পালন করবেন আর দুই দিন বাদ থাকবে এই করেন এগারো দিন ডিউটি করলে পনেরো দিনের বেতন পাইবেন সুহান আল্লাহ ওই সাত দিন আপনি সিএম সাড়া থাকবেন কিন্তু বাকি এগারো দিন আদায় করবেন পনেরো দিনের আল্লাহাক আপনাকে সিএম এর দিবেন দেবেন তবে ওই চার দিন যদি আপনি সিএম পালন করতে যান তাহলে আল্লাহর আনুগত্যের পরিবর্তে আল্লাহর না হবে কারণ ওই চার দিন আপনি আল্লাহর মেহমান এই চার দিন হল আপনি আল্লাহর মেহমানদারি গ্রহণ করবেন যদি আপনি আল্লাহর মেহমানদারি গ্রহণ না করেন তা আপনি আল্লাহর সাথে বেআদবি করলেন সেটা এবাদত হবে না সেটা আল্লাহর নাফরমানি হবে এজন্য জন্য ওই চার দিন সিয়াম পালন করা যাবে এই সিয়ামের ব্যাপারে আমি দেখেছি তিনি কখনো চারটি আমল পরিত্যাগ করতেন না তিনি কে আমাদের কি রাসুলের টা বলতেছেন অমুকের অমুক অমুকের নিজের টা আমাদের কি আমাদের আম্মা জান এটা তো আমাদের থেকে এইটা না বলে ওই ওমুকের অমুক ঘুরাই ওই পরিচয় বলবেন যে আনন্দের সাথে উনি আমাদের মা আমাদের আম্মা হাফসা বিনতে কি हाफसा मानी हाफसा बिन्तेमर हाँ चार कितग पड़ता दिन এটা নবীল কখনো ছাড়তেন না দু নম্বর সিয়াম এক থেকে নয় এই নয় দিনের কখনো সাহার প্রত্যেক মাসের তিন দিন সিয়াম তেরো চোদ্দ পনেরো কাবলাল এবং ফজরের পূর্বে দুই রাকাত সন্নত সাল সফরে থাকলো নবীশ্বর সাম দুটা সুনত ছাড়তেন না একটা সুন্নত হল ফজরের দুই রকাত আর একটা সূন্যত হলো ভীতির এই দুইটা সূন্যত নবী সাল্লাই সফরে থাকলেও ছাড়তাম না এই দুটাকে বেশি গুরুত্ব দিতেন সুনত সালের মধ্যে তাহলে এখানে যে চারটা আমলের কথা বলা হয়েছে তোর মধ্যে একটা হলো আয়াম আসরের সিয়াম নবী সাল্লাহ সাল্লাম কখনো ছাড়তেন না তাহলে বোঝা যায় এই নয় দিন সিয়াম পালন করা খুবই গুরুত্বপূর্ণ আর কেউ যদি নয় দিন না পারে আমি আল্লাহর কাছে ধারণা করি আশা পোষণ করি যে এই সিয়ামের মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমার উম্মতের পূর্বের এক বছরের গুণা এবং পরবর্তী এক বছরের গুণা আল্লাহ রব্লা আলমিন মাফ করে দিবেন সুহান পূর্ববর্তী এক বছর পরবর্তী এক বছর সুহান আল্লাহ দুই বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন। এখন পরবর্তী বছরের গুণা তো এখনো করেই নেই তাইলে এই রোজা রেখে জোরে সোরে শুরু করে দিলে যে গুণা তো আগেই মাফ হয়ে গেছে এবার যা গুণা করি এক বছরে কোন অসুবিধা নাই এরকম করা যাবে আচ্ছা এখানে থাকে। সিয়াম করলো এর সাথে তাওবাও আছে তাহলে আল্লাহ সৌগিরাও মাফ করে দিবেন কবিরাও মাফ করে দিবেন এবং এইরকম সুযোগ গুলো কাজে লাগানো দরকার অন্য সময় তাওবা করলে হয়তো আপনার অতীতের গুলা হবে কিন্তু এই সময় যদি তাওবা করেন তো অতীতেরও এক বছর ভবিষ্যতেরও এক বছর এই জন্য এই সময়গুলো সময় গুলো তাওবার সময় তাহলে এই অন্যদিন পালন না করলো মিনিমাম আরাফার দিনে সিয়াম পালন করেনফার দিনে হাজিরা কোন সিয়াম পালন করা যাবে না হাজি বাদে তবে আরাফার ময়দানে যদি কেউ হাজিদের খেদমতে থাকে হজে যায় না হাজিদের খেদমতে তারাই রাখতে পারবে কিন্তু হাজিরা পালন করতে পারবে না হাজি ছাড়া পৃথিবীর অন্য মুসলিমেরা এই আরাফার সিয়াম পালন আরাফার আরাফার হবে সাথে সম্পৃক্ত মানে আরাফা যে দিন হবে হজ যে দিন হবে সেই দিনে ইয়ম আরাফা সেটা বাংলাদেশের সাত তারিখে হতে পারে আট তারিখও হতে পারে নয় তারিখে হতে পারে যে কোনো তারিখ হতে পারে নবী সালাম এখানে তারিখ বলেন নাই নবী সালাম বলছেন কি দিনে আরাফা তবে কোন ফোকাহি কারাম এখানে নয় তারিখের কথা বলছেন অনেক আহলুল আলমেরা বলছেন যে ইয়ম আরাফা বলতে নয় তারিখকে কে সুতরাং যেই দেশে যখন নয় তারিখ তখনই এই সিএম পালন করা হবে অনেক আহলমের এই মতামত আছে এই জন্য সবচেয়ে উত্তম পন্থা রাখবেন আবার যেদিন বাংলাদেশের নয় তারিখ সেই দিনও রাখবেন তাহলে আবার যেদিনে হোক আপনার থেকে ছুটার সম্ভাবনা নাই এটা হলো সবচেয়ে উত্তম পন্থা আপনি আট তারিখও রাখলেন নয় তারিখও রাখলেন এমনি তো নয় তারিখ পর্যন্ত রোজা রাখাতো এমনি ফজিল তা আপনি নয় তারিখ নয় দিনের মধ্যে সাত দিন রাখলেন না শেষে আট তারিখ আরাফার তারিখে যারা বলছেন দুইটা মতামতের মধ্যে আরাফার দিনের মতামত যেটা সেটাই আক্রা বইলার সুন্না সেটাই হল সবচেয়ে সুননার কাছাকাছি ওইটাকেই ওলামাইকার আহলুল আলমেরা অগ্রাধিকার দিছে। গেল দুই নম্বর আমল তিন নম্বর এই দশ দিন আবার আরেকটি হাদিস আসছে সহিয়াল কিতাবুল ইদাইন باب فضل عمل في أيام التشريق وكان ابن عمر وابو حريرا رضي الله عنهما يخرجان إلى السوق في أيام العشر عبد الله بن عمر رضي الله عنهما او ابو رضي الله عنهو ونراء يخرجان إلى السوق في أيام العشر زل حج مشهر پروتوم داشت ديني بازارت ديگه بير هوتين يو قبيران دوزون جوري جوري تكبير তারা দুইজনে এই দশ দিন বাজারে যাইতে লাগলে রাস্তা রাস্তায় তাকবির বলতেন জোরে জোরে আর তাদের তাকবির শুনে যত মানুষ শুনতেন তারাও সবাই তাকবির বলতেন তাকবির টা কিভাবে বলবেন তিন রকমের তাকবীর এটা হলো হাজিদের তাকবির আর হাজি ছাড়া গাইরে হাজি যারা তাদের তিন ধরনের তাকবির পাওয়া যায় একটা হলো কবীরা আকবর আল্লাহ আকবর আলাহ আকবর কবির আর আকবর আল্লাহ আকবর আকবর আকবর এট এটার মধ্যে খেয়াল রাখবেন প্রথম দুইবার আল্লাহ নাই প্রথম তিনটার মধ্যে পরে তিনটার মধ্যে ওয়াও আছে এটা হলো একটা তাকবির আরেকটা তাকবির সাহাবাইকার এবং থেকে পাওয়া যায় সেটি হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলছি দ্বিতীয়টায় দুই ব্যার এখানে হলো তিন ব্যাট আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ওয়াল্লাহ আকবর এখানে ওয় আছে কিন্তু তার তো ও নাই আল্লাহ আকবর এই তিনটার মধ্যে মসজিদে হারাম মসজিদে হারাম থেকে তৃতীয় তাকবির ঈদের দিনের মসজিদে হারাম এবং মসজিদে নবী তো মসজিদে হারাম থেকে যে দেওয়া হয় এখানে দেখবেন তৃতীয়টা জোরে জোরে ওখানে উচ্চারণ করা হয় এই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়াল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহাম তো এই তিনটাই সহি এটাই আমরা সাহাবাহিক্রাম থেকে থেকে এই তাকবিরগুলো পাই এজন্য এই দশ দিন বিশেষ করে নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত তো চলতেই থাকবে জোরে প্রথম থেকেই এই চাঁদ উদিত হওয়ার পর থেকে এই তাকবীরগুলো সার্বক্ষণিক বেশি বেশি করে তাকবির উচ্চারণ করা এটা হলো এই দশ দিনের গুরুত্বপূর্ণ আমল চার নম্বর আমল হলো আর তাও বাহ আমরা বলছি যে এখানে যত গুণা মাফের সাধারণ নিয়ম হল সগিরা গুণা আপনারা গুণা কবিরা গুণা আমলের দ্বারা মাফ হয় না কবিরা গুণা মাফ হওয়ার শর্ত হলো তাওবাহ তো এই জন্য ওই ওই তার সাথে যদি আপনার তাওবাহ থাকে তাহলে কিন্তু সগিরা গুণাও মাফ হবে কবিরা গুণাও মাফ হবে এই জন্য এই দশ দিনের আমল গুলোর সাথে যাতে গুনা মাফ হয় তাহলে আল্লাপাক আল্লাপাকও বা কর তাও কি জিসুহা মানে তাও বাতন তাওবা হতে হবে তাওবাতনুহা অর্থাৎ যেভাবে সাহবা কেরাম তাওবা করেছেন তাব করেছেন সালফে সালা করেছেন নবী যেভাবে তাওবা করার শিক্ষা দিয়েছেন এটার নাম তাওবায় নসুহা এটার আলোচনা অনেক লম্বা আমরা আলোচনা করছি এর আগে বিস্তারিত ওটা শুনে নিবেন তাওবার আলোচনা যে কবিরা গুণা দুই রকমের একটা হলো আল্লাহর হকের সাথে সম্পৃক্ত আর একটা হলো বান্দার হকের সাথে সম্পৃক্ত আল্লাহর হকের সাথে সম্পৃক্ত হইলে তিনটা কাজ করতে হবে বান্দার হকের সাথে সম্পৃক্ত হলে চারটা কাজ করতে হবে তারপরে যায় ওইটার নাম তাওবায়ে নসুহা আমি সারা জীবন সুত খেলাম ঘুষ খেলাম অবৈধ উপার্জন করলাম শেষ বয়সে এসে বুজুর্গ হয়ে গেলাম আল্লাহর হয়ে গেলাম সম্পদ মেরে খেয়ে শেষ বয়সে তাওবা হয়েছে তাওবা করতে হলে বান্দার যত হক আমার দ্বারা নষ্ট হয়েছে সব হক ফেরত দিতে হবে ফেরত না দিলে আমি যত বুজুর্গ সাজি এটা আল্লাহর কাছে বুজুর্গ হওয়া যাবে না এটার নাম তাওবাই নসুহা পাঁচ নম্বর আমল হলো আলহাজুওয়াল এই দশ দিনে ওমরা করা এবং হজ্জবায় কাজগুলা করা এটাই দশ দিনের ফজিলত্ময় কাজ ছয় নম্বর আমল হল এই দশ দিনে যারা কোরবানি করবেন তারা আল এমসাক আনিস আজফার শরীরের কোন চুল এবং নখ এগুলা কর্তন করা যাবে না এটা এই দশ দিনের একটা গুরুত্বপূর্ণ আমলি মুসলিমের এক হাজার নয় শত সাত যখন তোমরা হেলাল দেখবে নতুন চাঁদ তোমাদের কেউ যদি ইচ্ছা পোষণ করে সেই কোরবানি করবে এই হাদিসটা দলিল শক্তিশালী দলিল দলিল হলো কাদের কোরবানি কি ওয়াজিব না শূন্যতে মাদা এটা নিয়ে আহলুল একটা লাভ আছে কোনো কোন আহলুল মত হলো কোরবানি ওয়াজিব আবার অধিকাংশ কোরবানি শূন্যতে এই সুন্নতার দলিল হলো এটা যে তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা করে তাহলে বোঝা ইচ্ছা না করলেও অসুবিধা নেই যেহেতু বলতেছেন তোমাদের কেউ যদি ইচ্ছা করে যে কোরবানি করবে ইমাম শাহি রহমতুল বলেন का बि अर्थात सा पथे कुरबानीरा कुरबानी पशु जबई करा पर्यत আরো বাড়বে অন্য সময়ের হারাম আর এই দশ দিনের হারাম বেশ কম আছে না এই জন্য অন্য সময় দাড়ি মুন্ডন করা হারাম এই দশ দিনও হারাম কিন্তু যেগুলো বৈধ হালাল যেমন গোপ ছোট করা তারপরে আপনার বগলের লোম পরিষ্কার করা বা শরীরের অন্য অন্য জায়গায় যে পরিষ্কার পরিচ্ছন্নতা করা এগুলো তো শূন্য না এগুলো হল ফেতারা এই ফেতরার কাজগুলো এই দশ দিন করা যাবে না এই জন্য চাঁদ দেখার আগে এই কাজগুলো করে ফেলতে হবে আগামী বুধবার হল এই জুলকাদা মাসের ২৯ তারিখ তাহলে আগামী বুধবারে এই কাজগুলো সারি ফেলবেন নখ কাটে ফেলবেন গোপ ছোট করে ফেলবেন সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন বাস এরপরে কোরবানি পশু জবাই করা পর্যন্ত আর এগুলোর মধ্যে কোনো হাত দেওয়া যাবে না এটা একটা গুরুত্বপূর্ণ নবী সাল্লাহ সালামের সুন্না আর পরিবারের সবার জন্য জরুরি না এটা পরিবারের কোরবানি হয় একজনের একজন কোরবানি করবে তিনি তার কোরবানির মধ্যে নিয়ত করবেন আনসিহি বা আহলেবাইতিহী মিনাল আহওয়ালাম অর্থাৎ কোরবানিটা তার নিজের পক্ষ থেকে তার আহলে বায়েতের পক্ষ থেকে এবং তার পরিবারের জীবিত মৃত সকলের পক্ষ থেকে তাহলে এখানে আহলে বায়েত কারা আহলে বাড়িতে শুধু স্ত্রীর আবার অন্যরা আহলে বায়েতের অন্তর্ভুক্ত হবে না স্ত্রী ছেলে আবার তবে ছেলে যদি বাবার থেকে আলাদা থাকে তবে সেটাও আহলেবায়েতের অন্তর্ভুক্ত না একই জায়গায় খাওয়া দাওয়া করে একই সাথে একই সাথে আছে আসে কিছু তাহলে ওই ছেলে এবং স্ত্রী এরা হলো আহলেবায় তাহলে আহলেবায়ত এবং জীবিত মৃত সবাই মা বাবা বা মুরব্বী যারাই পরিবারে মারা গেছে তারা জীবিত সবাইকে অন্তর্ভুক্ত করেই কোরবানির নিয়ম তাহলে এখানে শুধু যে ব্যক্তি কোরবানির করতেছেন তিনি এগুলার আমল করবেন তার আহলে আহলেবায়ত আমল করার দরকার নেই আহলেবায়তেরা আমল করা বাধ্যতামূলক না আচ্ছা এরপরে এটা গেল ছয় নম্বর আমল সাত নম্বর আমল হল সলাত ঈদ আধাহ আহার খুবই গুরুত্বপূর্ণ একটি শূন্যতে মাকা সুর আল আনামের সুর আল হাজের চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহাক বলেন মালিকুল্লি উম জাহা প্রত্যেক উম্মতের উপরে আমি এই কোরবানি নির্ধারণ করেছিলাম কোনো উম্মতকে আল্লাহ বাদ দেন নাই আদম আলহিস থেকে সকল সকলের উপরে এই কোরবানির বিধান ছিল লিয়ালে যাতে সকল ওম্মত আল্লাহর নামের জিকির করতে পারে আলামা রাজা কাহমাহি মেতলা তাদেরকে যেই ছতুষ্দ যন্তুগুলো গৃহপালিত চতুষ্পদ যন্ত্রগুলো রিজিক হিসেবে দেওয়া হয়েছে সেখান থেকে তারা কোরবানি করবে তাহলে কোরবানি করবে কোন পশু দিয়ে বাহিমা শুধু গৃহপালিত সেগুলো দিয়ে কোরবানি করা যাবে না কোরবানির জন্য আল্লাপায় নির্দিষ্ট করে দিয়েছেন বাহি নাম বাহি নাম হলো আল ইবিল বাকার গানাম তিন শ্রেণীর পশু ওঠ গরু ছাগল গরুর ভিতরে মহিষও অন্তর্ভুক্ত মহিষ একটা গরু গরুরে একটা প্রকার হইল মহিষ এবং এই ব্যাপারে সকল দলিল আমরা আলোচনা করছি আমাদের ইয়াতে অনলাইনে পাবেন যে মহিষ দিয়ে কোরবানি করা যাবে কি না এটার বিস্তারিত আলোচনা আমি গতকাল দশ মিনিটের আলোচনা আমরা অনলাইনে দিয়েছি সেখানে সব দলিলগুলো আলোচনা করেছি অর্থাৎ মহিষ দিয়ে কোরবানি করা যাবে মহিষকে সকল সালফে সালেহীন সকল উলামাইকার বলছেন যে নো অম্বিনাল বাকার এটা বাকারেরই একটা প্রকার গরুরে একটা প্রকার হলো মহিষ আর আরব দেশে মহিষ ছিল না আরব দেশে তো এখনো নাই মহিষটা মরুভূমিতে হয় না মহিষের জন্য নদী দরকার খালবিল দরকার সাগর দরকার আরব দেশে তো এইগুলোই নেই তো সেখানে মহিষ হবে কোথা থেকে মক্কামুদ্দিনে তো মহিষে হয় না তো এই জন্য মক্কামুদ্দিনের লোকেরা মহিষের সাথে পরিচিত না এই জন্য হাদিসে মহিষ শব্দটা আসে নাই জামু শব্দটা আসে নাই উটের মধ্যেই আছে দশ বারো রকমের উঁট গোরু দেখবেন যে কত রকমের গোরু ছাগল আমরা তো বাংলাদেশে এক দুই রকমের ছাগল থেকে কত রকমের ছাগল কত রকমের দুম্বা কত রকমের ভেড়া ছাগল অন্তর্ভুক্ত আল্লাহ বলছেন বাহিমাতুল আনাম এই বাহিমাতুল আনাম দিয়ে কোরবানি করা তাহলে বোঝা যায় প্রত্যেক ওম্মার উপরে আল্লাহাকে এটা ফজিলতময় বলেই প্রত্যেক ওম্মার উপরে আল্লাহকে বিধান দিয়েছিলেন সুরাল মায়দার মধ্যে সাতাশ নম্বর আয়াত থেকে শুরু করে আল্লাপাক আদম আলাহিসের দুই সন্তানের কোরবানির ঘটনা বর্ণনা করছে তাহলে এখান থেকে বোঝা যায় যে আদম আলাই করছেন তাহলে পৃথিবীর একবার শুরু থেকে কোরবানির বিধান চলে আসতেছে তবে এখানে একটা পয়েন্ট বলতে হবে সেটা হলো আদম আলাহ ইসলামের দুই ছেলের কোরবানির মধ্যে আল্লাহাক একটা সুস্পষ্ট বিষয় জানিয়ে দিচ্ছেন সেটা হলো ইনামা ইয়াত আব্বালুল্লাহ হুমিন কবুল করা হয়ামা ব্যবেনা মানে অন্য কারো কোরবানী সে কয়েক কোটি টাকার কোরবানি দিক তা আল্লাহ কবুল করবে না এটা আল্লাহ বলছেন সরাসরি যে কোরবানি শুধু মোত্তাক থেকেই কবুল করেন এখন মোত্তাক কারা যে পাঁচ ভক্ত চলাতা দেখো না সে কি আমাদের দেশে হইলে প্রথম ইমান বিল তারপরে সে জীবনে সবকিছু করুক সে জীবনে মুক্তাকিন হইতে পারবে না হলে আল্লাহ করবানি কবুল করবে না তাহলে যিনি পাঁচ ওখানে আদায় করেন না তিনি কোরবানি করতে হলে আগে তাকে খালেজ ভাবে তাওবা করতে হবে তাওবা করে সলাদ শুরু করতে হবে তারপরে কোরবানি করতে হবে কারণ কোরবানি হলে শূন্যত মোয়াক্কাদা বা আহলুল আলমেরা ওয়াজিব পর্যন্ত কেউ কেউ বলছেন আমরা ধরে নিলাম ওয়াজিব তো ওয়াজিব হলে তো শত শত ওয়াজিব মিলেও তো ফরজের সমান হবে না তার আপনার হালাল হারাম তারপরে তার বিবাহ তালাক বা এই জাতীয় শরীয়তের যত মাসালা আছে বলছে যে এগুলো জিজ্ঞাসাও করা যাবে না ফটোয়া দেওয়া যাবে না কথাটা বুঝতে পারছেন তালাকিস নামাজা তার তো বিয়ে নাই তালাকও নক্ত সোলাতে আদায় করতো যে ফাঁস রক্ত সলাতে আদায় করে না তার বিয়ের ক্ষেত্রেও শরীয়তের কোনো বিধি লাগবে না তালাকের ক্ষেত্রেও শরীয়তের কোনো বিধি লাগবে না তার হালালের ক্ষেত্রেও লাগবে না হারামের ক্ষেত্রেও লাগবে না সে তো এখনো ইসলামে গ্রহণ করে নাই সে তো জাহিলিয়াতের মধ্যে আছে এই জন্য উনি ওখানে অনেকগুলো আয়াত হাদিস উল্লেখ করছেন বলছেন যে সাহবাইকার জাহেলি যুগে যখন ইমান আনেন নাই তখন তারা অনেক হালাল হারাম কাজ করছেন তারপরে বিয়ে শি তালাক এগুলো তারা অনেক কিছু করছেন কিন্তু কোরবানির ক্ষেত্রে আল্লাহ বলছেন এটা আল্লাহ মু থেকে শুধু কবুল করে আর কারো থেকে কবুল করেন না এখানে তো স্পষ্ট আপনি মুতাকিন না হলে আল্লাহ কবুল করবেন না এরা কি নাকি তারপরে এরকম দেখা যায় আরো অসংখ্য আল্লা ফোর করে আল্লাহ বলছেন মোত্তাক না হইলে কবল হবে না এই জন্য যিনি কোরবানি করবেন তাহলে কি কেউ আমি নামাজাতে পড়িনি আর করবেন এই করবো না যেহেতু আল্লাহ কো করবেন আর করে কি লাভ এই কোথাও মনে করা যাবে আপনি পড়েন না ঠিক আছে এতদিন পড়েন নাই এখন কোরবানি করবেন তবাই নুহা করে ছলা তো শুরু করেন কোরবানিও করেন ঘোষ বন্ধ করেন কোরবানিও করেন মদ বন্ধ করেন কোরবানিও করেন দূমফান বন্ধ করেন কোরবানিও করেন যত হারাম কাজ আছে বন্ধ করেন আপনি কোরবানিও করেন তাও বা তোমাদের রবের উদ্দেশ্যে সলাত আদায় করো আর কোরবানি করো সুহান আল্লাহ এই সাথে দুই রেখা সলাৎ আছে আগে সলাৎ তারপর কোরবানি কারণ আল্লাহ বলছেন ফাসলিলি রব্বিকা কোরবানির কথা তো আল্লাপাক মধ্যে বর্ণনা করেছেন এবং আমরা সবাই জানি ইসমাইল সালামকে কিভাবে কোরবানি করেছেন পরে আল্লাহ ইসমাইল আলহিমামের কোরবানির বিষয়টাকে আমি কেয়ামত পর্যন্ত সকল মানুষের মধ্যে করে দিয়েছি আমরা যে এটা তোমাদের পিতা ইব্রাহিম আলহিসের সুন্না আল্লাহ রসুল কোরবানির ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন াহারের দিন কোরবানি করা থেকে বেশি প্রিয় দিনে দশ তারিখে সবচেয়ে কোরবানি করা এই জন্য কোরবানি বেশি ফজিলত না সদাকা বেশি ফজিলত কেউ কেউ এখন বলা শুরু করছেন যে এখন বন্যায় মানুষ কষ্ট করতেছে যে কোরবানি না করি ওই বন্যাত্মকে দিলে ফজিলত বেশি হবে না বন্যার্থদেরকেও সাহায্য সহযোগিতা করতে হবে কিন্তু কোরবানিও করতে হবে আগে কোরবানি তারপরে বন্যার্থদের সাহায্য সহযোগিতা তবে আমরা কোরবানি করতে গিয়ে বেশি অপচয় না করে মানে আরেকজনের থেকে আমারটা বড় হবে বেশি টাকার হবে এইগুলো প্রতিযোগিতা না করে সুন্না আদায় করে কোরবানিটা করে আমি কিছু বন্যার্থদের অসহায় মানুষদের সহযোগিতা করলাম দুইটাই করা জরুরি কিন্তু একটা বাদ দিয়ে একটা নয় কোরবানির শরীয়তের একটা শায়র উল্লাহ আল্লাহা কোরআন স্পষ্ট বলছেন যে কোরবানি হল আর হজে দেওয়ার দরকার হজের টাকা গরিব মানুষের দিয়ে দিলিত হয় না হজুবিল্লা হজ করতে হবে আবার আপনি গরিব মিসকিনকে সহযোগিতা করতে হবে কিন্তু হজ বাদ দিয়ে গরিব মিসকিনের সহযোগিতা না এজন্য জন্য দশ তারিখে আপনি আল্লাহর যত সদাকা করবেন কিন্তু সবচেয়ে উত্তম সদাকা হলো আল্লাহা এটা তার সিং তার চুল তার পশম তার খুর সবগুলা নিয়ে হাজির হবে আরো অনেক ফজিলত আল্লাহ রস বর্ণনা করেছেন এই আমরা এই ফজিলাত ইনশাল্লাহ আরেক খোদ্ আলোচনা করব বিস্তারিত তো আমরা আয়ামুল আসরের যে আমলগুলো আলোচনা করলাম এই আমলগুলো আমরা এই দশ দিন আসার আগেই প্রস্তুতি নেওয়া শুরু করি যে কীভাবে আমরা আমলগুলো করব আর বেশি বেশি করে এই দশ দিন আমলগুলো করার চেষ্টা করি আল্লাহ সুবান আমাদের সবাইকে আয়ামুল আসরের ফজিলত লাভ করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে সলহীন মুক্তাতহীন হওয়ার তৌফিক দান করুন আমিনিয়ারাবল আলমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি